2,730 women are being raped every day. Every 32 second one woman is being Rape. raped. Women been raped in the US until that time I'm here. Islam has the solutions to the problems of the West. Of the West. Yeah, we are so good. অনেক পার্থক্য আছে বোন আপনি প্রশ্ন করলেন যীশু খ্রিস্ট তার অনুসারীদের বলেছেন মানুষকে ভালোবাসতে আর মুহদাল্লাম তার অনুসারীদের বলেন প্রয়োজন হলে তোমরা যুদ্ধ করবে ইত্যাদি আর দুটো ধর্মের মধ্যে পার্থক্য বোন चो दाँतर बदले दिल मुसाला आईन आईन टाइम चोर बदले चोक दातर बदले दात क्या चोख तुम्हें सुविचारूझादालत छाने চোখ তুললে চোখের বদলে চোখ দাঁতের বদলে আমার দাঁত নেই কিন্তু যদি কোনো বাচ্চা ছেলে খেলা করতে করতে আপনার চোখে আঘাত করে এখনকার দিনে যদি কেউ ভুল করে আপনাকে চোখে আঘাত করে আপনি তার চোখ তুলে নেবেন না যদি ভুল করে হয় আর যীশুখ্রিস্ট তিনি শান্তিতে থাকুন আরেকজন আধ্যাত্মিক নেতা তিনি আরেকজন ঈশ্বরের প্রেরিত দূত মানুষ তখন এই আইনটা মেনে চলতো চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁড়ু এটার যদি গরম কাপড় চাই তাকে তোমার কম্বল দিয়ে দাও যদি কেউ তার সাথে এক মাইল হাঁটতে বলে তুমি দুই মাইল হাঁটো যদি কেউ আপনার এক গালে থাপ্পড় মারে আরেকটা বাড়িয়ে দিন মানুষ তখন সে আইনটাই মেনে চলতো তারা মুসার আইন মেনে চলতো যীশু খ্রিস্ট আর নতুন আইনের কথা বললেন একঘাড়ে থাপ্পড় মারলে আর একটা বাড়িয়ে দাও আইনটা সে জন্য ভালো তবে আমি প্রশ্ন করছি এখন কোন খ্রিস্টানকে এটা মেনে চলেন যদি একঘে থাপ্পড় মারেন লোকজন সামনে থাকলে হয়তো আরেকটা বাড়িয়ে দিতে পারে কিন্তু যদি আপনি কোনো ফাদারের কাছে বা যাজকের কাছে যান তারপর একটা থাপ্পড় মারেন হয়তো মানুষের সামনে তিনি একটা থাপ্পড় খাবেন আপনি থাপড় মারতে থাকলে তিনি কখনোই গাল বাড়িয়ে দেবেন না তবে এখন সেই সময় না যে কেউ থাপ্পড় মারবে আরেকটা গাল বাড়িয়ে দেবেন যদি কেউ ভুল করে আপনাকে থাপ্পড় মারে ক্ষমা করে দিতে পারেন কিন্তু যদি কেউ ইচ্ছে করে থাপ্পড় মারে আর আপনি যদি গাল বাড়িয়ে দেন প্রত্যেক দিন সকালে আপনাকে একটা থাপড়ে মেরে যাবে হয়তো একদিন বা দুই দিন রাজি হবে তবে প্রত্যেক দিন থাপ্পড় মারতে থাকলে তিনি আরেকটা গাল বাড়িয়ে দেবেন না এ কাজ করবেন না তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না ইসলাম মধ্যম পন্থা মধ্যবর্তী পথ যদি কেউ আপনাকে ভুল করে আঘাত করে তাকে ক্ষমা করতে পারেন কিন্তু কেউ যদি আপনাকে ইচ্ছে করে আঘাত করে আপনিও তাকে আঘাত করেন इसलामिक आईन जी कार अत्याचार करना जार अत्याचार करूद्रे ना दें तो अपनी जार ऊपर अत्याचार कर प्रतिबदा उचित अत्याचारे एक शिक्षा देना उचित जो, जो ना करधी जमन धरने एक लोक को कर আপনি দেখছেন কেউ চুরি করছে আপনি দেখছেন কেউ মহিলাদের উত্তপ্ত করছে আমাদের প্রিয়নী বলেছেন যদি কোন অন্যায় কাজ দেখো সেটা হাত দিয়ে থামাও সেটা সবচেয়ে ভালো যদি তুমি হাত দিয়ে অন্যায়টা থামাতে না পারো তাহলে তোমার মুক্তি এর থামাও তাকে বলেই কাজ করো না যদি সেটাও না পারো অন্তত পক্ষে মনে মনে তাকে অভিশাদ দাও এটা হচ্ছে বিশ্বাসীদের সবচেয়ে নিচের স্তর অন্তত পক্ষে মনে মনে খারাপ বলেন তাহলে ইসলাম এমন ধর্ম যেটা মধ্যম পথের কথা বলে নবীজি আল্লাহ সাল্লাম আমাদের শিখিয়েছেন যদি খারাপ লোকেরা তোমাদের সাথে লড়াই করতে যায় তোমরা ভয় পেও না তাদের সাথে লড়াই করো যদি পাল্টা লড়াই না করেন তারা পৃথিবীর সব গরিব মানুষের উপর অত্যাচার করবে যদি আল্লাহ আপনাকে লড়াই করে শক্তি দিয়ে থাকেন আর কাউকে অন্যায় করতে দেখেন এটা আবশ্যিক যে সেই অন্যায়ের বিরুদ্ধে আপনি লড়াই করবেন এটা করতে হবে আর তাই আজকের দিনে সবচেয়ে ভালো আইন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে যাতে শান্তি বজায় থাকে কারণ আজকের দিনে আমাদের সমাজ খুবই খারাপ হয়ে গেছে চারদিকে অন্যায় অপরাধ বেড়েই চলেছে যদি আপনি আজকে যশু খ্রিস্টের আইন মেনে চলতে চান যে কেউ এক গালে থাপড় মারলে আরেকটা বাড়িয়ে দেবেন কেউ গরম কাপড় চাইলে তাকে কম্বলটা দিয়ে দেবেন তাহলে আপনার বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যাবে তাহলে এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম যে আইনটা আল্লাহর কাছ থেকে পেয়েছেন সেটাই শ্রেষ্ঠ আইন এখনকার পরিস্থিতিতে এটাই শ্রেষ্ঠ আইন আশা করি উত্তরটা পেয়েছেন আমি রেভারেন্ড সলোমন এলেগড়ি কর্ণাটকের থিওলজিক্যাল কলেজের আজকের আলোচনার বিষয় ছিল इसलम और ख्रीटान धर्म मध्य सदृश्य कमी ये जा सुनल सेटाई दुधर्मेर मध्यकार पार्थक्यगुलटार ऊपर बस गुरुतार मन हल अपनी जख जीशु और मुहम्मद कथा बोलेंीशुन शुद्धुदी और मुहम्मद इसे पृथिवीर सब मानुषर जन् सवार मन है ना इत आर आर आमार आमार और बैवेलोंम कथा बला हाँ और आनी जीशु ईश्वर नन आपनी एखे गस्पल के सुविधा मत उधति दिल जीशुनारिता चे बड़ कि बेपारे किल जो जीशु निजेन सत्य और जीवन एकम्र पप हमार पिता और जरा देख तरा पिता के देख ये कथागुल आईबिल लेखा आज परिष्कार जीशु ख्रीटर से कथाटाई विश्वास करी और पूरा पृथिवीर मानूष ही विश्वास कर हाँ हाँ हमारे प्रश्न को समस्या नहीं भाई अपनी जतगुल इच्छा प्रश्न करते भाई आनी आजकल विषय इसलम और ख्रीसान धर्म सदृश्य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 सम्पर् कीनन्मला अनुष्ठान जगे इसलम लेंदेन शुक्रवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल I am the girl Ike. My name is Rusta Naik. You are the best of people. You are the best of mankind in the dream of the life, in forbidding Allah and believing in Allah. I am the best of people. You are the best of people. You are the best of people. You are the best of people. I my sacrifice my life and my death are all for Allah sustainer of the world Dekho <laughs> chamatkar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 भाई बोलें आजकल विषय इसलम और ख्रीस्टान धर्म सदृश्य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 চেক করতে পারেন বাইবেল এখানে আছে আমার মেমোরি থেকে আমি বলছি আমি মুখস্থ বলছি কিন্তু বাইবেল থেকে বলছি আপনি একজন রেভারেন্ড আর আপনি থিওলজিক্যাল কলেজে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 एकमत जीशु जीशु जो जीशुख्रीट सत्य और जीवन पथ को मानूष आल्लर का जीशु ख्रीट के बद दिए समय प्रत्येक नबी तारये आल्लर पथे सत्य और जीवन एकम्र उपाय मुसा लल्लाम समय सत्य और जीवन एकमत्र पथ को मानूष मुसा अल्लाम और आल्ला आसबा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 না যখন বলছে আমি আর আমার বাবা মানে এই না যে ব্যক্তি উদ্দেশ্য। এটা খুব পরিষ্কার বলেন এই এক মানে একজন ব্যক্তি আমি বলবো ঠিক আছে এরপরও বাইবেল পড়লে দেখবেন গসবেল অফ জন সতেরো নম্বর অধ্যায়ের একুশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে আমার পিতা আমার মধ্যে রয়েছে আর আমি তোমাদের মধ্যে যীশু খ্রিস্ট তার বারোজন শিষ্যকে বলছেন আমরা সবাই এক বাইবেল পড়লে দেখবেন গসপিল্প জন সতেরো নম্বর অধ্যায়ের একুশ অনুচ্ছেদ বলছে আমার পিতা আছেন আমার মধ্যে আর আমি তোমাদের মধ্যে আছি তিনি তার শিষ্যদের বলছেন আর এখানেও আছে আমরা সবাই হলাম এক যদি একজন আর বারো জন শিষ্য আর আপনি যদি মূল বাইবেলটা পড়েন সেখানে এক শব্দটা দুই জায়গায় একই রকম গসপিলাভ জন দশ নম্বর অধ্যায়ের তিরিশ অনুচ্ছেদে যে এক শব্দটা আছে সেই এক শব্দটা আছে গসপিলাপ জনের সতেরো নম্বর অধ্যায়ের অনুচ্ছেদে একই শব্দ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 আপনি প্রসঙ্গটা পড়লেই বুঝবেন কিন্তু যদি এটার সাথে একমত না হন যদি বলেন যে এখানে এক উদ্দেশ্যের কথা বলা হচ্ছে না তাহলে আপনাকে এটাও মানতে হবে যে যিশুর জন শিষ্য ঈশ্বর এরপর আরও দেখেন একত্রিশ নম্বর অনুচ্ছেদে গসপালভ জন দশ নম্বর অধ্যায়ের একত্রিশ অনুচ্ছেদ যখন যিশু বললেন আমি এবং আমার পিতা এক তখন ইহুদিরা পাথর মারতে চাইল তাহলে তারা জানতো ইহুদিরা তাকে মারতে চাইল কেন কারণ ধর্মের অপমান আহ দেখো খ্রিস্টানরা বলে তিনি নিজেকে ঈশ্বর বলেছেন কারণ পাপমোচন করতে চান খ্রিস্টানরা বলে পাপ মোচনের জন্য ঈশ্বর দাবি করেছেন ইহুদিরা বলে দাবি করেছেন ধর্মকে অপমান করার জন্য আমি বলি ঠিক আছে মারতে চান তাই অজুহাত দরকার বত্রিশ অনুচ্ছেদ এটার উত্তর দেওয়া আছে যিশুখ্রিস্ট তখন ইহুদিদের বললেন আমার পিতার অনেক ভালো কাজ তোমাদের দেখিয়েছি তোমরা কোন ভালু কাজটার জন্য আমাকে পাথর মারতে চাইছো বত্রিশ অনুচ্ছেদ চেক করে দেখতে পারেন বত্রিশ অনুচ্ছেদ কোন ভালু কাজটার জন্য তোমরা আমাকে পাথর মারতে চাও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 আর যে ব্যক্তির কাছে মহান স্রষ্টার নির্দেশগুলো আসে সেই ব্যক্তিকে যদি ঈশ্বর বলো ধর্মগ্রন্থের নিয়ম ভাঙা হবে না যে ব্যক্তির কাছে মহান স্রষ্টার নির্দেশ এসেছে যদি তোমরা তাকে ঈশ্বর বলো ধর্মগ্রন্থের নিয়ম ভাঙা হবে না আর একই ধরনের কথা আছে শামসে বিরাশি অধ্যায়ে ছয় অনুচ্ছেদে বলা হয়েছে যে তোমরা ঈশ্বর তাহলে আপনি যদি প্রসঙ্গটা পড়েন যিশুখ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি তবে উদ্দেশ্যের দিক থেকে মহান স্রষ্টা আর যীশুখ্রিস্ট যেসব নির্দেশ দিয়েছেন একই উদ্দেশ্যে দিয়েছেন আশা করি উত্তরটা পেয়েছেন ভাই আপনি যদি আমাকে কিছু বলতে চান বলতে পারেন আপনি বাইবেল থেকে আপনার সুবিধা মতো যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি অবশ্যই নেব কারণ একজন এখানে আপনাকে মুক্তি লাভের উপর প্রশ্ন করেছি আর আপনি সেখানে তখন বললেন ভাই আমরা এই ব্যাপারটা তো কিন্তু তার আগে এখানে কথা হচ্ছে নিয়ে মুক্তি লাভ নিয়ে পরে কথা বলবো আমি পালিয়ে যাচ্ছি না এখানে থাকবো এই প্রশ্নটা তো প্রাসঙ্গিক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 আপনি বাইবেলের ভুল ব্যাখ্যা দিচ্ছেন যদি ভুল ব্যাখ্যা দিয়ে থাকি নেব কিন্তু শুধু বললেন আমি ভুলছি এই বলে অভিযোগ করলেন ইসলাম বলে এই কথাগুলো বলবেন আমি আপনাদের আমি যে ভুল বলছি সেগুলো আপনি রেফারেন্স দিয়ে প্রমাণ করে দেন এই যে বাইবেল আছে এখানে এই যে বাইবেল আছে আপনি এবং প্রমাণ করে দেন আমি ভুল বলছি তাহলে আমি সেটা শুধরে নেব বলবেন না ও আপনি তো ভুল বলছেন যখন আমরা কাউকে ভুল বলি যেমন দুই আপনি তো ভুল বলছেন এটা কেন ভুল শেখার কারণ দেখাতে হবে তাহলে ভাই আমি প্রসঙ্গটা বললাম যদি মনে করেন আমি বাইবেলের ভুল ব্যাখ্যা করছি আপনি একজন থিওলজিয়ান আমি আমি থিওলজির একজন ছাত্র আপনি থিওলজিয়ান আপনি বললেন ভাই জাকির আপনার ব্যাখ্যাটা ঠিক নয় ব্যাখ্যাটা হবে এমন আমাকে দেখেন আমি অনেক রেফারেন্স দিয়েছি তারপরে আমরা মুক্তি লাভের ব্যাপারে কথা বলবো তাহলে গসপিলাভজন দশ অধ্যায় তিরিশ অনুচ্ছেদ আর কিছু বলবেন আপনি না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 একজন লোক যীশু খ্রিস্টের কাছে বলল হে ভালো প্রভু আমি কোন ভালো কাজটা করব যাতে করেছিল স্থায়ী জীবন পেতে পারি পরের অনুচ্ছেদ সদর অনুচ্ছেদে যু বলছেন কেন তুমি আমাকে ভালো বলছো ভালো কেবলমাত্র একজনই তিনি আমার পিতা যিনি স্বর্গে আছেন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 তিনি বলেছেন অনুসরণ করো তিনি বলেন বিশ্বাস করো আমি কুশবিদ্ধ হয়ে মারা গেছি তিনি অনুসরণ করতে বলেছেন ঈশ্বরের নির্দেশ অনুসরণ করতে বলেছেন একই ঈশ্বরের নির্দেশ মানার নবীকে অনুসরণ করা একই কথা কোনো পার্থক্য নেই তাহলে প্রসঙ্গটা পড়লে জানতে পারবেন যিশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন আমি ঈশ্বরের কাছ থেকে যে নির্দেশ পেয়েছি সেটা মেনে চলো তাহলে তোমরা বেহতে যেতে পারবে তিনি কখনোই বলেননি যে আমাকে ঈশ্বর মানলে তোমরা বেহতে যেতে পারবে আশা করি উত্তরটা পেয়েছেন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই কোয়াড্রান কোট আটচল্লিশ ক্যালথরম নাম্বার শূন্য এক এক তিন দুই তিন এক आई बैन जी बी बान्डो एल ओ उडी तीन शुन्डो नउच्षाइ 34008 0024926 0083 स्वेफ बी आई सी कोड आई बी ओ बी जी बी बाईश टाका पाठी आमधर इमेल कोरून admin at rate peace tv dot tv peace tv मानोबतर समधान आला असंतुष्ट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 शुभ परिणती कल रुन सम्प्रचार सकाल साढ़े छंगल